প্রতিটি প্রহর কাটে এলোম এলো শূন্যতা বুকের গভীরে এক বুক ভালোবাসার জোড়ানো শুধু তোর লাগিরে প্রতিটি প্রহর কাটে এলো মেলো শূন্যতা বুকের গভীরে এক বুক ভালোবাসার হৃদয়ে জোড়ানো শুধু তোর লাগিরে ওরে বন্ধু তুই চলতি সাথি রে ওরে বন্ধু তুই থাকিস পাশে রে হতাশার মেঘী ঢেলে শুয়সার মালি তুই বন্ধু সুখে দুঃখে চিরদিন নীলু পাশে থাকা বন্ধু হতাশার মেঘী ঢেলে সুয়াশার মালি তুই বন্ধু चीनुपी थका ब्रदयलाजला पथे दर् घुमुट आधार बुके तुजे दीपाली सहस हारान किचु फिर फिर चाओ शुदू तुजे तैमी ওরে বন্ধু তুই চলতে সাথে রে ওরে বন্ধু তুই থাকিস পাশে রে প্রতিটি প্রহর কাটে গভীরে এক বুক ভালোবাসার হৃদয়ে জড়ানো শুধু তোর লাগি রে ওরে বন্ধু তুই চলতে সাথি রে ওরে বন্ধু তুই থাকিস পাশে রে সুখ দুঃখ ভালোবাসা তুই চাড় সবিস প্রা চাওয়ার সীমা জুড়ে তরছে বেশি কিছুর নেই দা সুখ দুঃখ ভালোবাসা তুই চার সবিনিস প্রা চাওয়ার সীমা জুড়ে তোড়ছে বেশি কিছুর নেই দা অজস্র ভুলগুলো ভুল হয়ে ঘাম ছড়া আর জীবন সীমানায় সৌরভে ভরে ধার কখনো এমন লাগে মনের গভীর কুণে হরস যদি বন্ধু আড়ালে চলে গেল সবই নিচে লাগে যেন বিষাদ সিন্ধু ওরে বন্ধু তুই চলতে সাথে রে ওরে বন্ধু গভীরে এক বুক ভালোবাসার হৃদয়ে জড়ানো শুধু তোর লাগিরে ওরে বন্ধু তুই চলতে সাথে রে ওরে বন্ধু তুই থা কি সফাশি রে ওরে বন্ধু তুই চলতে ষাতি রে ওরে বন্ধু তুই থা কি রে